বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীপনন্দি শ্রীনন্দনন্দনন্দ বন্দে রয়ে গোপীজন্য সুত বৃন্দন মনোহর বঞ্চাভত কৃ পা সিনেন্ধু বিবচ পতি পাবেনম নিত গি কৃপা তহংবন্দে পরমাধব বৃন্দি কেশবস্তিপদী দেবী স্বই নমো নম নারায়ণ নমস্কৃত নরঞ্চ নম দেবীং সরস্বতী ব্যসন্তরি সংকৃষ্ণপথোপদেষ্ট গৌরী পশনে সদা গুভক্ত ভোক্তি প্রমদগগোৎ ধৈর্য সদা পিভৃষ্টদম শিব বিচিন ভীতা বন্দে মহাপুষ তে চরিদ তেক্ষজ্জ সুপরজ্জলক্ষ্মী ধর্মীষ্টারচা যধা ব বন্দে মহাপুষ তে চরিদা পাল্লব চন্দমি ছটা বিসিগবধু স্বদর্শি সূরণ সার মূর্তি সারাধিকা ময়ি কাজ করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ সৈতর শিবসা শ্রীগৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈতগদাধর শিবাসী শ্রীগতবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে র রাম রাম হরে অজানুম্বিত ভুজ কন কাবধ সঙ্গীতনৈক বিতর কমলা বিশাম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাম রাম হরে য ভক্তিভগব কি Kinchana স্বুণ সমস্ত হরসুত মহদ্গুনা মনোরথিন ধী মনোর আসত ধী যতির্ভবী কিংন সর্বুণ সু হরসুত মহদ্গুনা মনোরথে নতি শিলভক্তি সিদ্ধান্ত शिलभक्ति शक्ति सिदान सरस्वती गोस्वी ठाकुर बहुपा जाना भगवान का पत्र पाईना भगवान का पत्र पाईना चिठीपत्र पाईना आवेदन भगवान का ये अवस्थाय स्थार अनुजाई देखते पाई एकम्र परसकूल वैष्णवगण ही सहये जदि बसीभूत करते प्रेम ते भसार द्वारा प्रीतर द्वारा तेल सर्वसिद्धि हाथे पे जा समस्त किसो এত পরিশ্রম করেও পাওয়া যায় না আমি হাতের মুঠে পেয়ে যাব হরির ভক্ত হরির অভক্ত কারা ভক্ত কারা ভক্ত নয় এ বিচার সাধারণ মানুষ করতে পারেন না একটা বদ্ধজীব তাকে দায়িত্ব দিয়ে দেব আমি কে বৈষ্ণব আর কে বৈষ্ণব না বিচার করে বলুন এটা হয় না একটা বদ্ধজীব মূর্খ অজ্ঞানে নিমজ্জিত রয়েছে সেই ব্যক্তির ওপর দায়িত্ব দিয়ে দেবো না আমি সে বিচার করে বলবে ইনি বৈষ্ণব ইনি বৈষ্ণব নয় এটা হতে পারে না বদ্ধজীবের অস্মিতায় কখনো অপ্রাকৃত জগতের বিষয়বস্তু প্রতিভাত হয় না গুরু বৈষ্ণবের গুণাবলী বদ্ধজীব সর্বদাই নিজে সুখ অনুসন্ধান করেন কৃষ্ণে সুখর অনুসন্ধান করতে জানেন না বদ্ধজীবের অবস্থা খুবই দুঃখজনক সেই জন্য তারা নিজের যেটাতে সুবিধে হবে অনুকূল মনে করবেন তারা তার নিজের যদি স্বভাব চরিত্রের অনুকূল কিছু দেখেন তবে তার চরিত্রকে তিনি বৈষ্ণব চরিত্র বলবেন আর যদি আপাত আপাতবিরুদ্ধ দেখা দেয় তাহলে তিনি মেনে নেবেন না ছিল সরস্বতী রঘু জানিয়েছেন বদ্ধজীবের স্বাভাবিক ধর্ম হল বদ্ধজীবের স্বাভাবিক ধর্ম হল সে গুরু বিরুদ্ধে যাবে বুঝে গেল বদ্ধজীবের স্বাভাবিক প্রপেন্সিটি বদ্ধজীবীর স্বাভাবিক প্রপেন্সিটি সে গুরুবৈষ্ণবের বিরুদ্ধে যাবে তাদের কখনই অনুকূলে যাবে না হয় না এটা এইসব লক্ষণগুলো দেখে বুঝতে পারবে কার কতটা গুরু বৈষ্ণবের যদি আসক্তি হয়েছে তীব্র কার সেই সব্রাক অপ্রাকৃত হরিকথা শোনবার আগ্রহ হয়েছে সেমন মহাপ্রভু এসব বিচার বলে দিয়েছেন আমাদের নতুন করে কোনো কিছু বলবার নেই হরিকথায় রুচি তোমার তুমি মহাভাগ্যবান যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান সেম মহাপ্রভু জানিয়েছেন কিন্তু আমাদের যে আনুগত্যহীন বিচার তাতে সর্বদাই আমাদেরকে অপ্রাকৃত হরিকথা থেকে গুরু বৈষ্ণব থেকে এবং হরিকথা থেকে বদ্ধজীবকে সর্বদাই দূরে সরিয়ে রাখতে চায় যেন কোনো মতে গুরুবৈষ্ণবের সন্মুখে না আসি যেন ওই সব কথা আমার কানে না আসে তাহলে আমার অসুবিধে দেখা দেবে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেবে এই জন্য লক্ষণ হল এই যে সর্বদাই মায়াদেবী তাকে অপ্রাকৃত হরিকথার থেকে এবং গুরু বৈষ্ণব থেকে সর্বদাই দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবে মায়াদাবির এই ঠিক কাজ তাকে সান্নিধ্যে আসতে দেবে না যখনই মুখোমুখি হয়ে যাব গুরু বৈষ্ণবের তখনই আমার সুবিধে হয়ে যাবে সেই সুবিধেটা আমি চাই না আমি অন্য সুবিধে চাই এইসব শ্লোকের ব্যাখ্যা স্বয়ংকালে যখন হরি আলোচনা হবে সকলের সম্মুখে কিছু ব্যাখ্যা করা হবে শ্রী চৈতন্য চরিতামৃত সে সনাতন শিক্ষা দ্রুতগতিতে অগ্রসর হওয়া দরকার কিন্তু দ্রুতগতিতে অগ্রসর হলে পরে কিছু বোঝা যাবে না সেই জন্য আমাদের একটু মন্থর গতিতে এগোতে হচ্ছে से सन गोसाई तार्मुखे जो महाप्रभुजी सब विचार देखिए आपबर अभक्त जरा कैन गुरु वैष्णव ए रकम बकें तर तो क्यों विद्वेष क्यों विद्वेषर व्यक्ति नाई जगते तथा भी यकम कठोर कथा बोलें कन मन से ही कारण से बोल যে হরির যারা অভক্ত তাদের কোনো সময় মহৎগুণ থাকতে পারে না কারণ তারা মন নামক যে রথ আছে তাদের মন নামক যে রথ এই রথে করে তারা অগম্য স্থান বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে বেরুন শেষে কোন কোন জায়গায় ঘোরেন ঘুরতে বেরুন মনের রথে করে মনের রথে উঠে বসে পড়েন বসে বিভিন্ন ভালো ভালো জায়গায় ঘুরতে থাকে। কোন কোন জায়গায় ঘোরেন তারা বলে যেখানে শব্দস্পর্শ রূপরস গন্ধের বাজার বাজার বসেছে যেখানে হাট বসেছে শব্দ শব্দস্পর্শ রূপরসগন্ধের বাজার সেই সব জায়গায় তারা যাবেন ওই সব জায়গায় ঘুরে বেড়াবেন তারা মনে মনের মনের রথে করে মনের কোনো অগম্য স্থান নাই যিনি হরির অভক্ত তার মধ্যে কোনো দিনই ভালো গুন থাকতে পারে তোমাদের মতো থাকতে পারে কেন ভালো কি করেছে কি করল যে ভালোই তোমার কিন্তু গুরুবৈষ্ণব দোষ দর্শন করেন না তারা খালি দেখেন যে কোনটা অনুকূল কোনটা প্রতিকূল এই মূর্খগুলো বুঝতে পারে না দায়িত্ব পালনের যে পদ্ধতি গুরুবৈষ্ণবী যে সেবা আমাদের ওপর দেন সেই পালন করার যোগ্যতা আছে কি সেটা সবচেয়ে বড়ো সেই জন্যে আমরা তুলসী পরীক্ষা বিভিন্ন সময় কখনও বলি না আমাকে দুই চারটে সেবা দাও এত বড় সাহস আমাদের নাই কাতর খালি এক কেঁদে প্রার্থনা করতে হয় সেবা অধিকারও দেওয়া করে মনে দাস অধিকারটা দিয়ে রাখো অন্তত যোগ্যতাটা হোক কোন সময় যদি উপযুক্ত মনে করো সেবা দেবে কখন গুরু বৈষ্ণবের কৃপা কার ওপর হয়ে যায় সেটা কাউকে জবাব দিয়ে হবে না দেখা গেলো যে আগে তোমরা সবাই উপেক্ষা করছো বাতিল করে রেখে দিয়েছো দেখা গেল তার উপরেই কী বা হয়ে গেছে এইজন্য জন্য এগুলো কোনো যুক্তিতর্কের দ্বারা বোঝা যায় না অপ্রাকৃত জগতের বিষয় সনাতন গোসায়ের ওপর অপার করুণা নৃত্যপার্ষদ মহাপ্রভু মহাপ্রভুর নৃত্যপার্শদ এখানে আগে প্রসঙ্গে আমরা দেখব বেদ নামক যে সেই ভ্রষ্টাচারী দুর্গন্ধ দূষিত ব্যক্তিত্ব কী করে তার মধ্যে এত ভালো গুণগুলো চলে এলো বৈষ্ণবের সব গুণ তার মধ্যে আশ্রয় করল মানে কল্পনা করা যায় একটা মানুষ তার পূর্বের বংশের যে সংস্কার এটা ছাড়তে পারবে না পরম পুঁজিবাদ কেশব গোস্বী মহারাজও বলতেন বামন গুসিপ শিলাবন গোস্বী মহারাজ গুরুপাগ পদ্মবাও বলতেন শিলভক্তিবিদ মাধব গোস্বী মহারাজও বলতেন একই কথা আমিও বলে থাকি যে তুমি তোমার পূর্বের যে রক্তের ধারাটা জেন এটাকে বলে এটাকে ডাক্তারি ভাষায় বলে জেনেটিক্যাল ফ্যাক্টর তোমার যে জন্ম হয়েছে তোমার যে জেনেটিক্যাল ফ্যাক্টর সেইটাকে তুমি ছাড়তে পারবে না তোমার রক্তের ধারা ওটা থাকবে তোমার মধ্যে। কখনো কখনো দেখা যায় একটু ব্যতিক্রম দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রক্তের ধারা থাকবে সেই জন্য সে যে বংশ থেকে এসছে এটা একটা বড় ব্যাপার কিন্তু যখন সে গুরু বাস্তব কৃপা পেয়ে পরিবর্তন হয়ে যায় যার তার স্বভাব চরিত্র রক্ত পুরো বদলে গেল সেই সময় আর তার বংশের পরিচয়ের কোনো কথাই আসবে না আসে না তার পূর্ব বংশের যা যা ভাব তার মধ্যে দেখা যাবে না এরা পুরো কেটে যাবে যতক্ষণ সেটা না হয় ততক্ষণই গুরুবৈষ্ণবের চিন্তা গুরুবৈষ্ণবের চিন্তা থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওর পূর্ব সংস্কার অনুযায়ী যে ভূতের নাচ নাচছে এটা কোন সময় ভূতের প্রভাবটা তার মধ্যে থেকে চলে যাবে ভূতে যে তাকে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের রয় সেই ভাবুদ হয় সর্বদাই গুরুবৈষ্ণব তাকে লুকিয়ে যাবে বলবে না এটা বলবে না ওটা বলবে না সব লুকিয়ে নাটক করবে আবার রান্নাও করবে খেতেও দেবে সবই করবে কিন্তু কপটতা আমি কোনো গল্প বলতে বসি নাই তোমাদের যদি কারোর এরকম ইন্টালেক্ট থাকে তোমরা গৌরী মঠের ইতিহাস শুধু নয় অন্য অন্য জায়গাকে যে ভজনের চারটে সম্প্রদায় আছে তার প্রত্যেকটা সম্প্রদায় গিয়ে তুমি পরীক্ষামূলকভাবে দিতে পারো যে গুরুসভা করে কতটা ব্যক্তি লাভবান হয়েছে আর কতটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন গুরুগরের কাছে থাকছেন এই কথাগুলো আমাকে বলতে হয় এই কারণে যে পরিস্থিতিটাকে আমি জানি বর্তমান যা দাঁড়িয়েছে এটাকে কাটানো যাবে তথাপি আমার ইচ্ছা নিত্যানন্দবহুর করুণায় যে দু দশজন ছেলে যদি অন্তত আমি মরবার আগে কিছু বুঝে ফেলে সব জিনিস তাহলেও একটা ছেলেও যদি বোঝে একটা লোক ছেলে বলে কথা না একটা জীবাত্মা মাও হতে পারে কোনো মাতাজি আমার কন্যা দু একজনও যদি বোঝেন তাহলে পৃথিবীতে একটা প্রদীপ থাকবো একবারে প্রদীপটা নিব্দে বসেছে এইটা আমার ইচ্ছা বৃহৎ কিছু ইচ্ছা নাই প্রচার করে বিশাল কিছু করে দেবো দেশ বিদেশে গেছে কোনো ইচ্ছা নাই অভিলাস নাই একটা ইচ্ছা যে অপ্রাকৃত কথা আলোচনা হোক যদি সেটা জগন্নাথের সম্মুখে হয় আরও ভালো জগন্নাথের সম্মুখী তো হয় যেখানেই হরিগত আলোচনা করা সেখানে জগন্নাথ থাকবেনই থাকবেন জগন্নাথ থাকবেন না তা হয় না সেই জন্য জগন্নাথের এটা প্রতিজ্ঞা আছে মদভক্তযত্র গায়ন তী তত্ত্বতিষ্ঠামি নারদ এখানে সে সনাতন শিক্ষা প্রসঙ্গে আমরা প্রথমেই যেটা লক্ষণীয় বিষয় সনাতনের শ্রী চরণে শ্রী চৈতন্য মহাপুর যে অনন্য স্মরণাগতি সেটা সবচেয়ে বড়ো দেখবার বিষয় সেইটা দেখে আমরা অবাক হয়ে যাই আমাদের জীবনে এটা হবে কিনা জানি না যখনই জীবের गुरु वैष्णव चरणे ये शरणागति सिद्ध हो जाए भावना नहीं तक सब पावजना प्रसंगे देखे ब्रह्मा शिव विष्णु ब्रह्मा विष्णु शिव सब गुणवता सृष्टि सृति पोलै तीन अधिकार आिरण्य गर्भ अंतामी गर्भदूख सी सहस्र शीर्षा आदि करी बेदे जा रहे गाय সেই তো দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ডের ঈশ্বর মায়ার আশ্রয় হয় তবু মায়াপার মায়ার আশ্রয় তিনি না থাকলে মায়া কি করতে পারেন মায়া তো কিছু করার নেই কিন্তু তথাপি তার সঙ্গে কিন্তু মায়ার কোনো সম্বন্ধ হয় না প্রত্যক্ষ হয় না সবাই মায়াপার আর তৃতীয় পুরুষ বিষ্ণু মানে তৃতীয় পুরুষ বিষ্ণু গুণাবতা এই দুই অবতার ভিতরে গণনা তাহা বিরাট ব্যাস্তিজীবের জীবের অন্তর্জামী ক্ষীর ক্ষীর সাহিতী তিহ পালনকর্তা স্বামী প্রত্যেক জীবের ঘটে ঘটে হৃদয়ের গুহাতে যে সমস্ত কথা আগে বলা হয়েছিল যে ক্ষেরোদকশাই অনিরুদ্ধ বিষ্ণু প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান রয়েছেন প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন তিনি और तीन क्षेर सी विष्णु तीन व्यस्टिजीव जो जीव ए ब्रह्मांडर मध्य एस जीवर समष्टिगत जे अधिष्ठा जिन समष्टिगत व्यस्टी एवं समष्टि से समष्टिगत जो विचार जी आर समस्त क्योंकि अतिदेवताट व्यस्टिजीवे तीह अंतर्जाम সে অন্তর্জামী রূপে রয়েছে ক্ষেরোদ সাই তিনি পালন কর্তা স্বামী সমস্ত কিছু তিনি পালন করবেন বিষ্ণু তিনি রয়েছেন তাহলে আমরা আলোচনা করব সময় মতো বিকেলে সয়ংকালে আলোচনা আমরা দেখতে পাবো যে তোমাকে বাইরে থেকে কিছু আনতে হবে না আগে বলা হয়েছিল ভজনের যে টার্গেট কী জন্য মানুষ ভজন করেন সেটা যদি না জানে তাহলে সেই পাগল মটে এসে কি করে। সে তো জানে না মানুষ বিবাহ করে চাকরি করে বিবাহ করে সমস্ত কিছু এর পেছনে তার একটা লক্ষ্য রয়েছে জড় উদ্দেশ্য যে আমি এসব জড়োজগতের আনন্দ পাব সংসারিক আনন্দ সবকিছু কিছু জন্য তার একটা এটা টার্গেট তার। প্রতিষ্ঠাকামী ব্যক্তি কেন করেন বল ওই যে ওপরে পদ আছে গুরুদেবের যে আসনটা গুরুদেবকে ধাক্কা দিয়ে পরে সরিয়ে দেবো দিয়ে ওই আসনটা আমি অধিকার করব গুরুদেবের যে আসনটা যে এখন আমি গুরুদেবের সেবা করছি বটে শীঘ্রই গুরুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেব দিয়ে ওই আসন আমি বসব এই ধরনের প্রাশন্ডিক বিচার যাদের আছে তাদেরকে জগতের লোক সেবক বলে মনে করে আমরা দেখেছি একশো ভাগের মধ্যে প্রায় একশো ভাগ লোকই মূর্খ বলা যায় বাস্তবিক চেতনা লাভ করছেন না তারা সেবা কথার মানে বোঝেন না তত্ত্ব কিছুই বোঝেন না কী পালাপ করেননি কোথা থেকে করব বাজাতে থেকে কিছু বই এনে নিল আমরা দেখেছি বেশ কিছু বিদেশ দীক্ষাওয়ার সঙ্গে গাদা বই নিয়ে এলো এ ঘরের মধ্যে বন্ধ করো অ করে আরে ছাগল ওভাবে কি অপ্রাকৃতিক জগতের জ্ঞান পাওয়া যায়নি কোনো দিন হয় সব প্রাসণ্নন্ন বেরিয়ে চলে গেছে কেউ দু কামিনী কাঞ্জন নিয়ে এটা ওটা নিয়ে সব ভোক কাটা যেমন ভোক কাটা থাকে আর যারা কায়দা করে তবুও থেকে যান সব কিছু করছেন ব্যবচার সংসার তার পুরোপূর্ণ করছেন গোপনে কিন্তু মঠের মধ্যে আমি প্রধান সেবক প্রমাণ করছেন সেগুলোকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের অনন্তকাল নরক বাস হবে এই আমি চৈতন্য চরিত্র স্পর্শ করে বললাম অনন্তকাল তাদেরকে কেউ ক্ষমা করবে না তারাই এই মহাপুরুষের যত প্রতিষ্ঠান আমাদের হয়েছে বহুপাদের বিভিন্ন স্থানে সেই সব প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে তুমি পারবে না কিন্তু তুমি ধ্বংস করতে পারবে এগুলোকে আমরা প্রশ্রয় না আমরা দিতে পারি তাদেরকে গুরুদেবের নিজজন বলে আমি স্বীকার করব না আমি বহুপাদ স্বীকার করেননি গুরুবর্গ করেননি আমিও করতে পারব না এইখানে প্রশ্ন হলো এই যে সমস্ত জীবের ভেতরে সেব্য এবং সেবক তত্ত্ব স্বয়ং রয়েছে তোমাকে ব্রহ্মাণ্ডর বাইরে থেকে কোন জায়গা থেকে আনতে হবে তুমি যে কারণে ভজন করছো সেটা কি তুমি নিজেই জানো না সেই লোভনীয় বস্তুটাকে তোমাকে কেউ দেখায়নি গুরুদেব মন্ত্র দিয়েছেন অনেক কথা বলেছেন তোমার কানে যায়নি সে কথাগুলো বুঝতে পার তার যে অপ্রাকৃত আনন্দে ডুবে রয়েছেন কি কারণে কী জিনিস তার কাছে আছে এটা তুমি বুঝতে পারো যদি সেই লোভনীয় বস্তুটাকে দেখানো যায় এই লোভনীয় বস্তুটাকে দেখানোই হলো সাধুগুরু বৈষ্ণবের কাজ এটাকেই বল হরিকথা কীর্তন এই হরিকথা কীর্তন কিছু নাটক নয় কিছু প্রতিষ্ঠা লুটে নেবো কিছু অনায়াসে এসব করা যায় অনায়াসে করছে জগতের লোক বিদেশে এখানে ওখানে সব ভাগবত সপ্তাহে তো কোটি কোটি টাকা এক কোটি না তার প্রমাণ দেখো কত প্রমাণ আছে কদিনের মধ্যে প্রচার করে কোটি কোটি টাকা চলে তিনি ছিলেন একটা থানার একটা থানার সাধারণ একটা একটা দারোগা তাও ছিলেন কিছু জানি না বলেন লোকে তাহলে সে যদি वैभव ए रख विशाल विस्तार करते स्मी महाराजर कथा देख प्रतिष्ठा स्कने शेष अवस्था किच्छू नहीं सतरों टा अठर टाकटे मालबा जा बिना पसाय कुलिर मत चले ग सतरों बोर हाट अटैक हो माइल हाट अट के ए रखम करल সে গিয়ে এরকম করে সারা পৃথিবীজনের কাজে এগুলো বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা হল যে লোভনীয় বস্তুটাকে জীবের কাছে তুলে ধরা এটা হলো প্রচারের মূল উদ্দেশ্য যে লোভনীয় বস্তুটা সম্বন্ধে আমারই নিজের জ্ঞান নেই আমি নিজে পাশবিক চরিত্র আমার আমি নিজেই কিছু বুঝি না কোন লোভনীয় বস্তু আছে গৌড়ীয় গগনের গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত প্রাঙ্গন সেখানে গুপ্তভাবে কি সম্পত্তি লুকানো আছে সে চৈতন্য মহাপ্রভুর যে দেওয়া সম্পত্তি লুকিয়ে রে সেটা কোথায় আছে সেটা সম্বন্ধে আমার নিজেরই জ্ঞান নেই আমি তখন তাহলে হরিকথা বলতে গিয়ে কাকে কী বোঝাব যে নিজের লোভটা পেয়েছেন নেশা কর যিনি নেশা করেন নেশাতে আনন্দ পেয়েছেন পরে দু চারজনকে আরও আনবে না হয় একটু খেয়ে দেখ না কেমন হয় ও তখন তাকে একটু আস্বাদন করে ওকে নেশা নেশাগ্রস্ত করাবে নেশারি জুয়ারি নেসাড়ি এদের লক্ষ্যই হলো এরা একা কিন্তু আস্বাদন করে লক্ষ্য করবে একটা এই লক্ষ্য করবে একটা নেশারি জুয়ারি এরা একা কিন্তু থাকে এদের একটা টিম আছে দল আছে এরা একসঙ্গে ওই আনন্দটা নেয় সেরকম ভগবত ভক্তেরও দল আছে ওরা একাই এই ভগবত রথ আস্বাদন করতে চায় না ওরা চায় এই রথটায় যদি সবাই আস্বাদন করে ভালো হয় যেমন চতুর্শন রয়েছেন তা সন্মুখে আর কেউ থাকলো না থাকলো চতুর্শনের মধ্যে একজন চতুর্সনের একজন সনন্দ সনাতন সনত কুমার এই জায়গায় সব সব আছেন এদের একজন হরিকথা বলতে আরম্ভ করল আর তিনজন বসে শুনতে আরম্ভ করুন আবার একজন বন্ধ করলেন আরেকজন বলছেন আবার তিনজন বসে শুনতে আরম্ভ নবযোগেন্দ্র হ্যাঁ নবযুগন্দ্র তাই এখানে সেখানেও দেখবেন নবযুগন্দের একজন যোগেন্দ্র বলতে আরম্ভ করলেন হ্যাঁ আরেকজন তার আরও আটজন যোগেন্দ্র শুনছেন আবার আরেকজন বলছেন আবার সবাই শুনছেন এ হল হরিকথার আনন্দ উৎসব এই হরিকথার আনন্দ উৎসবে যতক্ষণ মানুষ যোগদান করতে না পারে ততক্ষণ পর্যন্ত তার জীবন বৃথা যত বাহাদুরি দেখা আমরা সেসব বাহাদুরি মানি না জগত লোক এইটাকে বহু মানুষ কত সেবা করছে নয় একটু দোষ করল কিন্তু পুনঃ পুনো করছে এটা গোপনে ব্যপিচার একবার কোনো ব্যক্তির ভুল হয়ে গেল বক্সমী ঠাকুর বলছেন তাকে ক্ষমা করা যায় একবার যদি কোনোরকমভাবে হয়ে যায় ভুল তাও সন্ন্যাস বেশ নেওয়ার পর তো কোনো ক্ষমা হবে না সন্ন্যাস বেশ নেওয়ার পর সেই বেশ ফেলে দিতে হবে ফেলে দিয়ে আবার তাকে স্মরণাগত সাদা বেশ নেবে নিয়ে তারপরে সে আবার কাঁদতে থাকবে ভগবানের কাছে গুরু বৈষ্ণবের পায়ে ধরবে আকু দ্বিমা নিতে করবে সে পাগলের মতো তারপর তাকে আবার গুরু বৈষ্ণব আবার বেশ দিলেও দিতে পারে নাও দিতে পারে একবার সন্ন্যাস বেশ নেওয়ার পর আমি অবাক হয়ে যাচ্ছি ভক্তিবিদ ঠাকুরের বিচার জনবদ্ধ সমস্ত ঝেটা দিয়ে ফেলে দিচ্ছে লোকে বাইরে বলছে গৌরী আমট চালাবো আমরা আমি এটা দৃঢ় ভাষায় জানাচ্ছি এটা কিছু করার নেই এবং কেউ এমন নেই যে নিরপেক্ষভাবে এসব কথাগুলো বলছে ঠাকুর খেয়ে দে অজস্র বলছেন কেউ নেই যেন এই কথাগুলোকে অ্যাপ্লিকেশন করবে। আমাদের প্রতিষ্ঠার দরকার নেই আমাদের এই গৌরীয় মঠের যে প্রতিষ্ঠা অপ্রাকৃত জগতে সেটা কেউ দিতে পারবে না আছে আছে আমার ধীরে ধীরে হবে কিন্তু তবু ওর ওর যে ফাউন্ডেশনটা ভালো হবে সেখানে ভক্তিম ঠাকুর জানিয়েছেন যদি কেউ সন্ন্যাসী তিনি যদি পদস্খলিত হন ব্যবিচার করে ফেলেন তাহলে তার বেশকে খুলে ফেলতে হবে এবং তিনি বর্ণ এবং আশ্রমের বাইরে চলে যাবে বোঝা গেল আমি কি কী ভয়ঙ্কর কথা এগুলো সব গ্রন্থে লেখা আছে কি পড়ে কোন পাগল আছে এসব পরে লেখা আছে সব বুক মিঠা করে বিচার তাকে চতুর বর্ণ এবং চতুর আশ্রমের বাইরে চলে গেল সেই যদি সন্ন্যাস পেলে দিয়ে পরবর্তকালে বিবাহ করে তার আর কোনো বংশের কোনো পরিচয় দিতে পারবে আমি ব্যানার্জি আমি চ্যাটার্জি আমি দাস আমি গুপ্ত কোনো পরিচয় দিতে পারবেনা পূর্ব বংশের কোনো পরিচয় দিতে পারবে না আর এই যে এখন যে অপ্রায়িত সেটাও দিতে পারবে না বোঝা গেল কী বললাম বর্ণ এবং আশ্রমের বাইরে তিনি হরিভজনে সবার অধিকার আছে তিনি যদি পদস্কলনের পরেও হরিভজন করেন তখন মহারাজ ভালো তো তিনি যদি পদস্কলনের পরেও হরিভজন করতে পারে তাতে তো আমাদের আপত্তি নেই ভালো লক্ষণ হরি হরিভজনটা তার বর্ণ আর আশ্রমের মধ্যে কনফাইন নয় আমার কথাগুলো বোঝা যাচ্ছে হরিভজনটা আত্মার বৃত্তি হরিভজনটা আত্মার বৃত্তি কোনো মেয়ে ছেলে হরিভজন করবে কোনো বেড়া ছেলে হরিভজন করবে উনি যুবতী উনি বৃদ্ধ এরম কোনো কথা নেই হরিভজনটা যেহেতু আত্মার বৃত্তি সেহেতু হরিভজনে তার অধিকার থাকতে পারে সে পদস্কলনায় গিয়ে আবার হরিভজন শুরু করলো সেটা হতে পারে কিন্তু তাকে আমি বজায়রা গোতার তার এটা হবে না এটা রাখলে আমি তাকে সমাজকে সমাজকে ঠকাচ্ছি চিট করছি আমি আমাদের অনেক সময় জেনে শুনে অনেক কিছু করতে হয় কিছু করা থাকে না একটা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যাপারটাকে আমাকে চেপে যেতে হয় কে এটাকে যদি মাথাচারে দেয়া হয় সমস্ত তাসের গড়ের মতো সব ভেঙে যাবে বাধ্য হয়ে ভগবান আমাদের ক্ষমা করেন কিছু করা থাকে না অযোগ্য ব্যক্তিকেও সন্ন্যাস হয় সব কিছু হয় যেমন আমাকে অযোগ্য আমাকে দিয়েছেন গুরু মহাজ ভেষ সেই জন্য কিছু করা ওদের করুণাটাই মানে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারও করুণা সার এইটি প্রথম এবং শেষ কথা আমার তালে ক্ষীরুদ গোসাই বিষ্ণু পালনকর্তা স্বামী এ কথা জানানো হলো এবং পুরুষ অবতারের এই কৈনু নিরূপম মহাপব বলছে আর লীলা অবতার এবে শুনে শোন লীলা অবতার কাকে বলে বলা হয়েছে আগে অবতার কৃষ্ণের না যায় গণন লীলা অবতার হচ্ছে অসংখ্য কাউন্টলেস এটা গণনা করা যায় না প্রধান করিয়া করি দিক দর্শন আমি কিছু প্রধান প্রধান তোমাকে বলছি যাতে তুমি একটু বুঝতে পার। পারছা অসংখ্য অনন্ত কখনো কোন মৎস্য কুর্ম রঘুনাথ নৃসিংহ বামন বরাহ আদি লেখা যার না যায় গণন ভাগবতী মহাপরাণে দশম স্কন্দেব ও ধয়ে চল ন শ্লোকে বুঝে মৎসাসপনিহবরাহস রাজন বিপ্রো বিবুধে সৃতারি নিভুবনঞ যথুশ ভারমুবো হর যদ উত্তম বন্ধনন্ত বলছেন সেই উত্তম ভগবান যাকে উত্তম শ্লোক বলে বলা হয় তার সম্বন্ধে বলতে বলছেন তুমি ক মৎস অস মানে মৎস মৎস্য কচ্ছপ হ্যাঁ বরাহ নৃসিংহ বিভিন্ন রূপে হংস রাজন্ন বিপ্র বিভুদ ইসু কখনো কখনো মৎস্য হয়গ্রীব মানে অশ্ব মানে অশ্বসীরা হয়গ্রীব ভগবান ছিলেন জানতো বেদকে উদ্ধার করেছিলেন অসুর নিয়ে চলে গেছিল সেই জন্য মৎস্য হয়গ্রীব কুর্ম বরাহ নৃসিংহ হংস রাম বিভিন্ন পরশুরাম ব্রাহ্মণ আর কি ব্রাহ্মণের ঘরে যেরকম বামনা আদি বিভিন্ন রূপ ধারণ করেন করে তিনি বিভিন্ন অবতার প্রকাশ করে তিনি জগৎকে পালন করেন রক্ষা করেন এই সমস্তগুলো করে থাকেন ভগবান এই সমস্তগুলো করে ত্রিভুবানকে এইভাবে রজত এইভাবে তিনি জগৎকে পালন করে থাকেন তাহলে লীলা অবতারের কৈনু দিক দর্শন তোমাকে খালি দিকদর্শন করলাম পূর্ব দিক তোমাকে যদি বলা হয় পূর্ব দিকে গিয়ে তুমি কি দেয়ালে ঠেকতে পারবে বলার জন্য তো বলা হলো পূর্ব দিক কিন্তু পূর্ব দিকে চলে গিয়ে কিন্তু দেয়ালে ঠেকতে পারবে তুমি পূর্ব দিক কোথায় শেষ হলো পারবে সূর্য পূর্ব দিকে উদিত হয় এটাকে পূর্ব দিকের কি কোনো বাহাদুরি নাকি বোঝা গেল কী বলল সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা কি পূর্বদি পূর্ব দিকের কি কোনো বাহাদুরি নাকি এটা সূর্য পূর্ব দিককে সম্মান করে উদিত হয় পূর্ব দিকের পূর্ব দিক সূর্যের জন্মকর্তা হতে পারে সেরকম যেরম বাস্তব সাধুরা যখন হরিকথা আলোচনা করে তিনি হরিকথা বললেন এটা নয় হরিকথা তার জিবায় উদিত হলো কথা এমন জিনিস নয় যাকে মুলে বলা যাবে হরিকথা আমার কাছে এসো হরি হরি কথাটা আর হরি দুটো অভিন্ন এটাকে আমার অধীন তত্ত্ব নয় বোঝা গেল কী বললাম হরি হরি নাম হরি কথা এটা আমার অধীন তত্ত্ব নয় যে এটাকে কানমুলে আমি নিয়ে আসবো এখানে তিনি যদি করোনা করে উদিত হন অনেক মূর্খ আছে এখানে গিয়ে হাততালি দেন ওখানে গিয়েও হাত এগুলো এখানে গিয়ে দিয়ে দিন ওখানে না কিছু আহ আহ সুন্দর বলেছে একটু আগেই কিন্তু নিন্দা করল আমার সঙ্গে নিন্দা করছি প্রশংসা করছি হচ্ছে মূর্খের দল এগুলো কিছু করার নেই কিন্তু বাস্তব হরি কথা কে বুঝতে পারবে মানে যে কীভাবেছে কোন জায়গায় হরিকথা হচ্ছে ওখানে তো অনেক লোক এসছে মহারাজ লক্ষ লক্ষ লক্ষ লোক আর সরস্বতী ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে তো বেশি লোক নেই অল্প কজন বসে রয়েছে কুঞ্জীবী তো ওখানে তো লক্ষ লোক কী বলেন আপনি তা সেখানে হরিকথা হচ্ছে না কোনটা সত্য মূর্খ লোকগুলো যেখানে ভোট দিল সেটা সত্য না যেখানে ভোট দিল না অল্প লোক দিল কোনটা সত্য তোমাদের বিচারে তো ওটা সত্য হবে স্থানকাল পাত্রের যে বিচারগুলো জলজগতের লক্ষ্য করে থাকে সেগুলো অপ্রাকৃত জগতের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল সেখানে প্রয়োগ করতে পারবে না করলেই তুমি ধোকা খেয়ে তাহলে যেখানে দু চারজন রয়েছে একজন ভক্তিম ঠাকুরের সামনে একজন বসে রয়েছে গোরকিিশোরদাস বাবা মহারাজ বা দুজন গোরকিশোর বাবা এবং কৃষ্ণদাস বাবা জি কোন কৃষ্ণ কৃষ্ণদাস ভক্তিম ঠাকুরের সেবা করতে দুজন বসে রয়েছেন বিকেলবেলা চারটে পাঁচটা থেকে হরি কথা বলেন চোখ বুঝে ঠাকুর অথচ সেই ব্যক্তি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ করলেন সারা জগৎ জুড়ে তিনি প্রথম ছিলেন যে বিদেশিদের কাছে অপ্রাকৃত হরি কথাকে তুলে ধরা হিউজ দা ফার্স্ট পার্সেন টু রিপ্রেজেন্ট ইন ইংলিশ প্রথম ব্যক্তি ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর হ্যাঁ ফরেনারদের কাছে প্রথম ইউজ দ্য ফার্স্ট পার্সেন টু রিপ্রেজেন্ট গৌরাঙ্গিলসফি চৈতন্য মহাপ্রভুর যে দর্শন এটা তিনি প্রথম ধরে তিনি এরকম এরকমভাবে প্রকাশ করেছিলেন অপূর্ব কি ব্যক্তিত্ব যে ভাষা বলে সেটি আনন্দ লাগে শিল ভক্তিঘ্ন ঠাকুরের ইংরেজি ভাষা শুনে আমি পাগল হয়ে গেছি কি করে হয় একশো বছর আগে এরকম তিনি ভাষা বলতেন কি করে সম্ভব তো আধুনিক জগতের লোক পারবে না বলতে কখনো সম্ভব না সরল ভাবে কি সুন্দর ফ্লোয়িং ভাষা আমার ওই রকম ভাষাই ভাল লাগে যে ভাষার মধ্যে জড়োতা নেই যে ভাষা বলতেন সে ভাষায় তিনি করেছেন আজকে তার ফলটা তুমি খাচ্ছ আজকে যে এখানে আমি ল্যাজ নেড়ে যে ল্যাজ নেড়ে খাচ্ছি এখানে সব তার করু না আমি ল্যাজ নেড়ে কাট বেরালি যেমন খেজুর খায় আমি লাইজ নেড়ে খেজুর খাচ্ছি আমি বুঝতে পারলাম না যে ওই মহাজনগণ কত রক্ত দিয়েছেন আর একটা হরিকথা আলোচনা করতে গেলে কতটা রক্ত ব্যয় করতে হয় সে সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই তোমরা জানো না যদি জানতে তার মর্যাদার তুমি বুঝতে পারতে সেই অনুপাতে নিজের জীবন গঠন করতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন রাধাকুণ্ডের তীরে অকৈত্য হরি কথা বল যে সহ্য করা যায় না কিন্তু সব লোকগুলো ওইদিকে যাচ্ছে সহজে কাছে বউপার ডাকছেন চিৎকার করে আপনারা ওদিকে যাবেন না এদিকে আসুন আপনারা আপনারা মরবেন ওখানে এদিকে আসুন আপনার আমরা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ আই নো ইউ ফিল প্রবলেম ওয়েন ইউ হিয়ার হ্যাঁ মাই ন্যাকের ট্রুথ হ্যাঁ অপ্রাকৃত সত্য কথা তুমি শুনতে চাইছ না শুনতে চাইছ না তোমার কষ্ট হচ্ছে কিন্তু এই হরি কথাই তোমাকে চরমে মঙ্গল বিধান করবে সেই জন্য বলছেন লীলাতারের কথা বলতে বলতে এবার বলছেন লীলাতারের কৈন দিক দর্শন গুণ এবে সুন বিবরণ কিছু কিছু অল্প বলছেন ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন গুণাবতার ত্রিগুণ অঙ্গীকারী করে সৃষ্টি আদি সৃষ্টি আদি ব্যবহার আছে অঙ্গীকার করে করছেন অঙ্গীকার করে চালাচ্ছেন হ্যাঁ রজগুণকে অঙ্গীকার করেছে করে সৃষ্টি কার্যে সহায়তা করছে শিব ঠাকুর আছেন দয়াল বৈষ্ণব ঠাকুর তাকে বাইরের দৃষ্টিতে মনে হয় তমগুণ শ্মশানে মশানে ঘুরছেন চারিদিকে ময়লা গায়ের মধ্যে সব হ্যাঁ ছাইবস মেঘে হ্যাঁ গলার মধ্যে তুলসীর মালা দেখা যায় না কী ব্যাপারটা কি উনি বৈষ্ণব কী করে হলো কিন্তু ভাগবত স্বাস্থ্যবন্ধী উনি হচ্ছেন উনি হচ্ছেন ভগবানের এবং উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তাহলে বৈষ্ণব মান যথাসম অনেকেই এই দয়াল ঠাকুরের কৃপাতেই হরিভক্তি লাভ করেছেন এই দয়াল ঠাকুরের কৃপায় হরিভক্তি লাভ করেছেন এর গুণাবলী অনন্তকালে বলেও শেষ করা যাবে না এর মুখটা দেখলেই আমার আনন্দ কোনো জায়গায় দেখলে বৈষ্ণবের প্রতিষ্ঠিত সেই বিগ্রহণ গিয়ে ধরে আদর করি এত আনন্দ লাগে আমার আমি জানি না কেন পূর্ব আমার কোনো আছে কিছু সেই জন্য বলছেন ব্রহ্মা বিষ্ণু শিব আর শিব ঠাকুর এই তমগুণকে অঙ্গিকার করেছেন দায়িত্ব পড়েছে আদেশ করেছেন ভগবান সেই জন্য ত্রিগুণকে অঙ্গিকার করে এই এই তমগুণকে অঙ্গীকার করে তিনি এই জগতে চালাচ্ছেন সব ধ্বংস ধ্বংসের ব্যাপারটা দেখছেন আর বিষ্ণু জি তিনি ভগবান যে রয়েছেন বিষ্ণু তিনি শতগুণকে অঙ্গীকার করে রয়েছেন কিন্তু এ তিনের মধ্যে বিষ্ণুর উৎকর্ষ শাস্ত্রে সব জায়গায় দেখানো হয়েছে যে তিনি গুণাতিত তিনি গুণাতীত হয়েও ইচ্ছা করে জগৎকে পালন করার জন্য এই শতগুণকে শতগুণের অধি অধিষ্ঠিত হয়ে শুদ্ধ শতগুণে তিনি রয়েছেন এই শতগুণে তিনি জগৎকে পালন করছেন তাহলে ব্রহ্মা হল সৃষ্টিকর্তা শঙ্কর হলেন ধ্বংস আর পালন করতে হলেন বিষ্ণু শাস্ত্রের অনেক জায়গায় ভাগবতে আছে তারা নিজেরাই বলছেন ভগবান আমি এই তিন রূপ ধারণ করে করি হ্যাঁ ক্ষীরম যথা দোধি বিকার যোগাত সঞ্জায়তে নতঃ পৃথকস্থি হেতু এই যে শ্লোক আছে ব্রহ্মসংগীতা সেখানে বলছেন ক্ষীরম যথা হ্যাঁ বিকার বিশেষ যোগ আর সঞ্জায় যত নত অস্থি হেতু বলছেন যেমন দুধ থেকে দই হয় কিন্তু দইটাকেই দুধ বলতে পারবে না কিন্তু দুধ থেকেই কিন্তু দই হয় কিন্তু দইটাকে তুমি আর দুধ বলতে পারবে বিকার প্রাপ্ত হয়ে হয়েছে সেরকম ভগবান থেকে শঙ্কর হয়েছেন শঙ্কর এসছেন তাই কিনা ব্রহ্মা এসছেন সব এই গুণের অবতার এসব হ্যাঁ এইভাবে বর্ণনা করা আছে বিভিন্ন সময়ে আলোচনা সুযোগ হলে করা যাবে ত্রিগুণ অঙ্গীকারী করে সৃষ্টি আদি ব্যবহার করছেন তিনি তিন তিনগুণকে লক্ষ্য রেখে তিন গুণের পালন পোষণ সব হচ্ছে এখানে ভক্তি মিশ্র কৃতপুণ্যে কোন জীবত্তম রজগুণে বিভাবিত করি তাহার মনে গর্ভদ সাই শক্তি সঞ্চারী ব্যস্ত সৃষ্টি করে কৃষ্ণ রূপ ধরি বলা হয়েছিল যে একশো জন্ম পর্যন্ত যার বর্ণ এবং আশ্রম ধর্ম একশো জন্ম পর্যন্ত যার বর্ণাশ্রম ধর্ম পালন করা যে হয়েছে যথাযথভাবে কাটায় কাটায়। সেই জীবকে ভগবান পরবর্তী কল্পে তাকে এই পরবর্তী যে সৃষ্টি আসবে তাতে ব্রহ্মা বানিয়ে দেয়। কিন্তু সেরকম জীব যদি না পাওয়া যায় তাহলে নিজেই ব্রহ্মা হন বৈ বৈরাজ ব্রহ্মা তিনি নিজেই ব্রহ্মার রূপ ধারণ করে সৃষ্টি পালন করে থাকে। এখানেই মহাপ্রভু বলেছেন ভক্তি বা পুরুষোত্তম মাসেতে বিচারের কথা আমি প্রথমেই শুরুতে বলেছিলাম কিন্তু কোন ব্যক্তি আমার এই কথা কান দেননি কোনো ব্যক্তি পুরুষোত্তম মাসেতেই যেসব নিয়মের কথাই বলেছি সেটাও খুব সংক্ষেপে বলেছি কেউই মনে রাখতে পারেন না এইজন্য জন্য শাস্ত্রে বলেছে পুরুষোত্তম মাসের মহিমা জানবার পরেও যারা অবহেলা করবে তাদের জন্মজন্ম দুর্গতি হবে পুরুষোত্তম মাসেতে কোনো পরিস্থিতিতে বাইরের কোনো কিছু লোকের কোনো জায়গায় যাওয়া যাবে না হয় না যাওয়া যায় না কোনো ক্রিয়াকর্মও করা যায় না হয় না আর তারপরে যেগুলো নিষিদ্ধ বস্তু স্বাস্থ্য থেকে সেগুলো বাদ যাওয়াই ভালো জগন্নাথে তো সব কিছু খাওয়ার অধিকার আছে জগন্নাথ কি জগন্নাথের জন্য তো চতুর্মাস নয় জগন্নাথের জন্য চাতুর্মাস চাতুর্মাস বলতে জগন্নাথের জন্য যা খুশি তুমি ভোগ লাগা যেগুলো ভোগ হয় চোব্ব লিখো পেও ভক্তরা খালি ভগবানের ভক্তিপোষণ ভক্তি পোষণ কর্মগুলো অঙ্গীকার করে জগন্নাথ তো সবই খেয়েছেন জগন্নাথ লাফড়াটাও খেয়েছেন জগন্নাথ ছানার রসাটাও খেয়েছেন জগন্নাথ সজনে ডাটার চচ্চড়িও খেয়েছেন আমার ভালো লাগে বলে ওটাকেই আমি খাবো কোনো কথা নেই যে ভক্ত যেটা দিলে আমাকে সেইটুকু অঙ্গীকার করব কিন্তু কেউ মনে রাখতে পারছে না এটি আমার দুঃখের বোঝা সব কিছু বলার পরেও এতটাই চঞ্চল হৃদয় যে কোনো কিছু মনে রাখতে পারছেন এই বলা হচ্ছে পুরুষোত্তম ব্রত কে তার মহিমা জানবার পরেও অবহেলা করলে পরে তার কিন্তু কোনো গতি হবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কীর্তনাদিতে কোনো উৎসাহ নাই কেউ কেউ হয়তো কোনো নিয়ম রক্ষা করছেন খুবই দুঃখের ব্যাপার এটা এখানে নয় সব সব জায়গায় অবস্থা নিয়ম রক্ষা এখন যে নিয়ম রক্ষা সেই জন্য ভক্তি মিশ্রিত ভক্তি মিশ্র কৃতপুণ্যে জীবত্তম রজগুণে বিভাবিত করি তার মন द्वारा शक्ति संच कल्पे जदि यज्ञ जीव नहीं पाये ईश्वर तब अंशे ब्रह्मा है निजांश कल कृष्ण तमगुण अंगीकारे आर संहार्थे माया संगे रुद्रूप धरे ताकेद्रूप धारण कोलो जेटा ब्रह्म संगीता देखे बोलम क्षीर यहाँ विकार विशेषजोगा सं न तो तथो पृथक स्मी तथा कार्यान्दमादिपुर तमहम भजा সেই গোবিন্দবাদী পুরুষকে আমি ভজন করি যিনি এই জগৎ পালনের জন্য ঠিক যেমন খিরম যথা ক্ষীর বিকার বিশেষ যোগাত হেতু এমন দইটা কিছু দুধ নয় কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে দুধ থেকেই দই হয়েছে এইভাবে ভগবানের গুণাবতার এই ব্রহ্মা শঙ্কর আদি হয়েছেন সমবৈতিকার এই কার্য পালনের জন্য সৃষ্টি কার্যকে অগ্রসর করার জন্য সৃষ্টি পালন এবং ধ্বংস তিনটে কাজ হয়েছেন এটা কাজ তাকে করতে হয়েছে সেই জন্য কিন্তু সেই আমাকে মনে রাখতে হবে সে কে বলে সেই হলো সেই আদি পুরুষ গোবিন্দ সেই ঈশ্বর আর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই কিন্তু ভগবান গোবিন্দ ছাড়া কেন একা এখানে বলছেন যে কোন যদি যোগ্য জীব না আপনি ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয় বলেছেন নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গীকারে আর বলছেন সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ ধরে রুদ্রদূত হল মায়া সঙ্গ বিকারে রুদ্র ভিন্ন ভিন্ন রূপ জীবতত্ত্ব হয় নহে কৃষ্ণের স্বরূপ সবচেয়ে কঠিন তত্ত্ব হল শিব সবচেয়ে যদি কঠিন তত্ত্ব থাকে বোঝা যায় না কিছু জটিলতা এটা যে শিবতত্ত্ব শঙ্কর তত্ত্ব একাধারে যে জীবতত্ত্ব হচ্ছেন একাধারেও তার বিশাল হ্যাঁ জীবকটির মধ্যে পড়ছেন এসব অনেক কথা আছে মাথা পাক মারবে সেই জন্য বলছেন যে ভিন্ন ভিন্ন ভগবানের সঙ্গে ভিন্ন এবং অভিন্ন অচিন্তা ভেদাভেদ তত্ত্বেই অবস্থিত সবই জীবফত্য হয় নহে কৃষ্ণের স্বরূপ কিন্তু যিনি সদাশিব রয়েছেন ওখানে ওপরে বৈকুণ্ঠ জগতে তিনি কিন্তু পার্থক্য নয় তিনি একই কিন্তু মহাবিষ্ণু মহা বিষ্ণু মহা বিষ্ণুর জগৎ অধহ তস্বর অয় অচার্যান্ত অদ্চার্যর মহা বিষ্ণু জগগৎকর্থ মায়ৃজতি অধহ তস্বর এয় অদ্্বৈত আচার্য ঈশ্বর তিনি ধিরূপ ধরে দুধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে না যে আর যদি দইটাকে বলে এই দুধ হয়ে যাও আর কোনো বাবা সাথেই তাকে তাকে দুধে পরিণত করতে পারবে যতক্ষণ দুধ আছে দুধ থেকে তুমি বিকাল মিশিয়ে দিলে কিছু একটু দই মিশিয়ে দাও বা কিছু করে দেব ব্যস্ত দই হয়ে গেল দুধই দই হলো তো জমে গিয়ে রাখছি এবার দইটাকে যদি দুধ আর হতে পারবেন বোঝা গেল কি বল সেই রকম শিব মায়া শক্তি অঙ্গি শিব যদি মায়া মায়া শক্তিকে আলিঙ্গন না করেন তাহলে তো সৃষ্টি হবে না হবে এই জন্য অনেক জীব বুঝতে পারে না অনেকেই এসব তর্ক বিতর্ক করে বলে মহারাজ শিবলিঙ্গটা কি বস্তু কি বস্তু এটাই তো কথা দাদশ জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গ বলা হয় ভাল ভারতবর্ষে জুড়ে মহাপ্রভু দর্শন করেছেন অনেক জ্যোতির্লিঙ্গ সব জায়গায় নথিস্তুতি করেছেন তার এগুলো শিক্ষা দিয়েছেন তিনি এতে ব্রহ্মরোধা দিদি হা নবাজ্ঞায় কদাচন গুরুমা যে এই কথাটা বারবার বলতেন আঙুল দেখি দেখি বাবা ব্রহ্ম রুদ্রা আদি কোনো দেবতায় যেন কোনো অপমান অপমান যেন না হয় খেয়াল রাখতে হবে সব কিন্তু ভগবানের ইচ্ছা যা সব হচ্ছে এই যে লিঙ্গ এটা কি কনসেপশন কি ধারণাটা কী এই যে বলা হয়েছিল মহা মহাবিষ্ণু যখন এরকমভাবে তাকান প্রকৃতির গর্ভেতে জীবগুলোকে সব দিয়ে দিলেন ব্যস্ত জীবগুলোকে ফেলে দিলেন প্রকৃতির গর্ভে যেমন বীর্য আদান হয় সেই বীর্য আধান করলেন এই যে এই যে মহাবিশু তাকাচ্ছেন অসংখ্য লাইটের আলোর মতো যাচ্ছে সমস্ত জীব রাশি চলে যাচ্ছে এই যে এটা যে জগতের সঙ্গে এসে মায়ার গর্ভে পড়ল এটা বলে লিঙ্গ লিঙ্গ। এটা সৃষ্টি সৃষ্টির এটা হচ্ছে একটা মূল দেখা যাচ্ছে এই যে এই জগতের যে সৃষ্টিটা এটার মূল মহত্বত্ব আদি এটার কথা বলেন তারপরের যে সৃষ্টিগুলো প্রথমে তো ভগবান কালেতে অধিষ্ঠিত হন কালেতে অধিষ্ঠিত যদি না হন কাল তাহলে অ্যাক্টিভ হবে না বোঝা গেল না কথাটা ভগবান যখন কালেতে অধিষ্ঠিত হয়ে ক্রিয়াকর্ম শুরু করেন তখনই প্রকৃতির যে ব্যালেন্স আছে সতরজতম গুণ এটা ডিস্টার্ব হয়ে যায় ক্ষোভিত হয়ে গেল এজিটেটেড হল আর তারপরেতেই এবার সৃষ্টির কথাগুলো আমি বলেছিলাম মাথায় রাখতে পারলে ভালো না রাখতে পারলে আরো ভালো আর কি কথা বলা এখানে বলা হচ্ছে শিব মায়া বিষ্ণু পরমেশ বিষ্ণু হচ্ছে না কিন্তু শঙ্কর ভগবানের সঙ্গে মায়াদেবীর সংযোগ হচ্ছে আলিঙ্গন করছেন আদর সবকিছু হবে মায়াদেবীর সঙ্গে হচ্ছে আর তা যদি না হয় তাহলে জগতের সৃষ্টি হবে না শিব মায়া শক্তি সঙ্গী শিব সময় শক্তিকে সঙ্গে করে রাখে মায়া শক্তি তার সঙ্গে থাকে কে মায়া দুর্গা হ্যাঁ সৃষ্টি স্মৃতি পালন পালন সাধন শক্তি রেখা এই যে যা আছে সৃষ্টি স্মৃতি পলোয় সাধন শক্তি রেখা এই যে শক্তিটা আছে এই যে হচ্ছে কৃষ্ণের ইচ্ছাতে তিনি এসবগুলো করেন তিনি হচ্ছেন মায়া শক্তি আর এখানে বলছেন বিষ্ণু কিন্তু পরমেশ বিষ্ণু কিন্তু পরম ভগবান ভাগবতী মহাপুরাণ বলছেন শিব শক্তি ত্রিলিঙ্গৃত বৈকার তৈজি আহ ত্রিধা বলা হয়েছে এটাকে বলছেন বৈকারিক তৈজস ও তামস এই তিন প্রকারের অহংকার দ্বারা সংবৃত এবং সর্বদা মায়া শক্তিযুক্ত তত্ত্বই কিন্তু শিব অহং তত্ত্ব না থাকলে সৃষ্টি হয় না অপ্রাকৃতিক জগতে যে অহংকার আছে সেটা হচ্ছে এই জগতে অহংত্ব না হলে এগুলো কিচ্ছু হতো না সব সৃষ্টি বন্ধ কিচ্ছু হবে না কি করেন এই যে সবগুলোকে কি করেন এই যে বলা আর তৈজস তামস এ তিন প্রকার অহংকার সমৃদ্ধ এবং সর্বদায় কি মায়া শক্তি যুক্তই শক্তিযুক্ত হল শিব তত্ত্ব কিন্তু ভগবান বিশ্ব সম্বন্ধে বলা হয়েছে কি ওই দশম স্কন্ধে ভাগেভাবে হরিহী নির্গুণ সাক্ষাৎ হম পুরুষ প্রকৃত পারাহা হরি হচ্ছে নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃত পারাহ হরি নির্গুণ সাক্ষাৎ প্রকৃতি পুরুষ প্রকৃত স্ব উপদৃষ্টা নির কি বলছেন বলছেন হরি নির পুরুষ প্রকৃতপর হরির কথা বলা যায় যে কোনো প্রকৃতি এই জগতের কোন তত্ত্ব নয় হরিহি নিগুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতপর গুণাত বস্তু হরি स्वर्वद्रिकद्रष्टा सब भेतरे भेतरे सब देखें कि सवार भेतरे सब लक्ष्य कर सब सक रूपे रही स्व सर्वद्रिक उपद्रष्टा त्व त्वंग भजन निर्गुण भवि त्वंगजनो निर्गुण भविष्य তার ভজনটা নির্গুণ ভজন হয় গুণাধিত অবস্থা না গেলে বিষ্ণুর আরাধনা করতে পারবে এইটা হচ্ছে সবচেয়ে মজার কথা সেই জন্য সাধক তাড়াতাড়ি চেষ্টা করবে এইটুকুর দেরি হয়ে গেলে মুশকিল সামান্য ব্যাপার এটা সামান্য ব্যাপার প্রকৃতি জয়টা কিছু না কিছু নয় এত বড় কথা বলে হ্যাঁ এই প্রকৃতি জয় নিয়েই লোকে মানে জন্মজন্ম অনন্ত জন্ম কাটিয়ে দিচ্ছে শুধু যদি তুমি তোমার জীবনের খালি অনর্থগুলো কাটাতে যদি তুমি তোমার জীবন জীবন ব্যয় করে দাও তাহলে অনর্থ কাটাবার পর তুমি যে বস্তুটা লাভ কর সেটা কয় ভজন করবে বোঝা গেল আমার কি বলবো জন্ম জন্ম তোমার খালি অনর্থ কাটাতে লেগে যাচ্ছে অনর্থ কাটাবার পর অর্থপ্রপত্তি আমি কালকে আলোচনা করবো বিস্তৃত সব আলোচনা একসঙ্গে হয় না অনেক কথা বলতে ইচ্ছা হয় কিন্তু সময় অল্প ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার দিয়েছেন চৈত সৃজামি বলছেন তারা শ্রীজামি তন্নিযুক্ত অহম হর হরতি তদবসহ কি বলছেন সেখানে বর্ণনা করছেন ভাগবতী মহাপুরাণী শ্রীজামি তন্নি যুক্ত হরো হর বৃষ্ম পুরুষ রূপে না শ্রীজামি ভগবান বলছেন আমি এ সৃষ্টিকে পরিপালন করে তিন চো রূপ ধারণ করি শ্রীজামি বলছেন এখানে কি বলছেন আঠারো নম্বরে দেবশ্রী নারদ গুরু বলছেন এখানে বলছেন ব্রহ্মা করলেন ব্রহ্মা বলছেন ব্রহ্মা ব্রহ্মাজি মহারাজ বলছেন হরি আমাকে নিয়োগ করেছে আমার মালিক আছে একজন আগে আলোচনা প্রসঙ্গে বলছিলাম সায়ংকালে যে নারদজি যখন বলছেন আচ্ছা পিতা আপনা আমার মনে হয় আমি এতদিন ভেবেছি আপনি তো আমাদের সব কিছু আবার আমি আমরা লক্ষ্য করি আপনি আবার কার ভজন করেন বসে এরকমভাবে আমরা তো ভেবেছি আপনি শেষ কথা আপনি ওর কার ভজন করেন কি করেন কি বুঝতে পারি না তখন ব্রহ্মা অবাক হয়ে বলেছিলেন ওর কাছে যে ভগবানের মায়াতে জগতে সবাই আমাকে গুরু বলে মানে আমি নাকি শেষ কথা সেই ভগবানের মায়াকে আমি অন্যবোধ করি আর সেই ভগবানকে অন্যবোধ করি বোঝা গেল কী বললাম যে ভগবানের মায়াতে তুমি বিমহিত হয়ে এটা আমার এটা তোমার এ বদমাস ভালো এইসব সব বিচার করছো তুমি সেই ভগবানের মায়াকে ধন্যবাদ এসব কথা আমি আলোচনা করব। যদি নাহুরা তসম অনন্ত এগুলো আলোচনা করা হবে কোন সময় সেখানে বলছেন যে ব্রহ্মাবজেন সৃজামি তন্ুক্ত অহম হর। হর তৃত দেবস যে আমি সৃষ্টি করি আমা তার আজ্ঞামতেই শিবাবার বিনাশ করে আর তিনটে রূপ ধারণ করে ত্রিশক্তির দিকে হরি পুরুষরূপে বিশ্বক পালন করে ত্রি ধারণ করে তিনি এইসব কর্ম করে। এবার মন্নন্তর অবতার এবে শুনে সনাতন মন্নন্তর অবতার বা শোনো অসংখ্য গণন্তার কারণ ব্রহ্মার একদিনে চৌদ্দ মন্নন্তর হয় हा कर ईश्वर एक एक मन्तर देवता है चौदह एक दिन चार शत चौद मतर जा ब्रह्मार एक दिन है बोद एक दिन मासे चारिशत ब्रह्मार बत्सरे ह्रह्मार बत्सरे পঞ্চ সহস্র চল্লিশ কর হিসাবটা করো কিরম পাগল হয়ে যাবে একদিন খালি চৌদ্দ এরকম রাত্রি তাহলে হয় চৌদ্দ মনন্তর এই চৌদ্দ অবতা তার করেন আর চৌদ্দ একদিনে মাসে কত হচ্ছে তাহলে চারি শত দিয়ে তিরিশ কে গুণ করো আছে হ্যাঁ এবার ব্রহ্মার বছরে পঞ্চ সহস্র চল্লিশ যদি এক বছরে গণনা গণে কত অবতার হয় এবার পাগল হয়ে যাবে মাথাটাই খারাপ হয়ে যাবে হ্যাঁ বলছে পঞ্চ সহস্র চল্লিশ বৎসর হয় জীবন ব্রহ্মার এবার হিসাব করে থাকো পাগল হয়ে যাবে হিসাব করতে পারবে না হেড অফিস খারাপ হয়ে যাবে সেই জন্য বলছেন হ্যাঁ শতেক হয় ব্রহ্মার জীবন ব্রহ্মার আর পঞ্চ লক্ষ চারি সহস্র বর্ণ নবতার একটা খালি ব্রহ্মার একশো বছর অনন্ত ব্রহ্মাণ্ডে কর গণন যে একটা ব্রহ্মাণ্ডের খালি এই কথাটা বললাম এর অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম কত ব্রহ্মা আছে সবার এই রকম ধরনের তাদের চলে এবার অনন্ত ব্রহ্মাণ্ড জুলে তোমাকে যদি বলে গণনা করো তো বলে মূর্খের কথা গণন করা যায় অসম্ভব কথা কোথায় গণনা করবে তুমি অনন্ত ব্রহ্মাণ্ডে সব ব্রহ্মাণ্ডে এইরকম সব গুণা এইসব অবতার হচ্ছে মনন্তর অবতার এতে কে পাগল আছে কে কে গণনা করবে এসব অনন্ত ব্রহ্মাণ্ডে ওইছে করহ গণন আর মহাবিষ্ণু এক নিঃশ্বাসে মানে এক নিঃশ্বাসে ব্রহ্মার জীবন ব্রহ্মার জীবনটা হচ্ছে এক নিঃশ্বাস একটা নিঃশ্বাস খালি ফেলে এই যে এইটাই ব্রহ্মার আয়ু তাহলে এবার মহাবিষ্ণু কিরকম এবার তাহলে একটু কল্পনা করতে গিয়ে একবারে শেষ সবকিছু আমাদের বুদ্ধিবৃত্তি আর এগোবে না মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাই পর্যন্ত এক মন্নন্তর অবতারের দেখো লেখা অন্ত স্বয়ংভূবে তার চোদ্দটা মন্নন্তর আছে চোদ্দটা মন্দারে কে কে আসেন মন্নন্তরে এক মন্নন্তরে এক দেবতা আছেন। সেই দেবতা কারা বলে চোদ্দটা মন্নন্তর আছে স্বয়ংভুব মন্নান্তর যেটা সায়ম্ভব মনুর কথা বিকেলে আলোচনা করা হচ্ছে লিঙ্ক রাখতে হবে কেটে গেলে চলবে না গুরু বৈষ্ণব ধরে রাখতে হবে কেটে গেলে তাহলে তো বাজারে চলে যাবো আমি বাজারে মাছের বাজারে চলে যাব হয়েছে স্বয়ংভূবে যজ্ঞ ভগবান বিষ্ণু যজ্ঞরূপে অবতীর্ণ হন স্বয়ংভুব মন্নান্তরের পর সরচিস মন্নান্তরে বিভু নামে বিষ্ণু অবতার হন উত্তম উত্তম যে আছেন মন্নন্তরে সত্যসেন তামস মন্নন্তরে হরি অভিধান রৈবত মন্নন্তরে বৈকুণ্ঠ চাকসুস মন্নন্তরে অজিত চাকসুস মন্নন্তর বৈবৎসর মন্নন্তরে বামন সাবর্ণ মন্নন্তরে হচ্ছে সার্বভৌম আর দাক্ষ সাবর্ণ মন্নন্তরে ঋষ গণন আর ব্রহ্মসাবরণে বিশ্বক সেন ধর্ম সেতু হচ্ছে ধর্ম সাবরণে रुद्र सवरण हूधामा यज्ञेश्वर देवसवरण बृहद बाणी मन चौद अवतार नाम सनत सत्य चेता दपरक युगर गणन ये वर्णना करुक्ल रक्त कृष्ण प्रीत क्रमे चारिवर्ण चारिवर्ण धरिकृष्ण करें जुगधर्म पालन करें আসনো বর্ণশ্রো হি গৃত অনু গৃত অনুযগমূ শুকলো রক্ত পীতো ইদান কৃষ্ণতাম কিবেন আসন বর্ণ্রো হি অস গৃতো ইদানিম কৃষ্ণতাম গত বিকেলে যখন আলোচনা করাবে কৃষ্ণের গর্গমুনি যখন নামকরণ করছেন তখন এই সত্য কথাটা বলেছেন তোমার এই ছেলে যে দেখছ এর যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বর্ণ ধারণ করে আসে ইদানিম কৃষ্ণতাম গত ইদানিমকালে যে কৃষ্ণ নাম ধারণ করেছেন হ্যাঁ বুঝে এইভাবে তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তিনি জগৎ পালন করছেন আসন বর্ণশ্রুয শুক্ল রথ তথা বাঞ্ছা কল্পত রচক বাস ব্যবচ পিত পাবনেভাবে